জাবির আদিল তো আলাহন সূত্রে নবী সাল্লাহ আলিয় সাল্লাম হতে বর্ণিত তিনি বললেন আমার আসল নামে অন্যের নামকরণ করতে পারো কিন্তু আমার উপনাম অন্যের জন্য রেখো না